জাতীয় সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাশ আমরা অন্ধকার চিড়ে আলো ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখি আমরা আকাশ ছোঁয়ার সাহস রাখি আমরা পাখির মতো ডানা মেনে উঠতে চাই আমরা তারা হয়ে রাতকে অলঙ্কৃত করতে চাই অপসংস্কৃতি রুখি দিয়ে সুস্থ সংস্কৃতির বিজয়কেতন উড়ানো আমাদের মূল লক্ষ্য তাই অনুপ্রাশের এবারের পরিবেশনা জানতে হবে